আসসালামুকুম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লা রাত রিলাম দিন আম্মাদুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে আপনাদেরকে জানচ্ছি আজকে আমরা এ অধিবেশনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান শুধু বিধানই নয় বরং ইসলামের একটি অন্যতম রোকন জাকাত শিরোনামে আপনাদের সাথে কিছু সময় এ বিষয়ে মূল্যবান আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা সকলে অবগত রয়েছি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা यहपूर्ण जीवन व्यवस्था शुद्ध एक सैडे नरंग इसलम मानुष जीवन सकल दिक सकल सैड परिपूर्ण कर दिए इसलम जेमन अबादतर दृष्टिकोण थपूर्ण विधान दिए इसलम तेम ही भाव सामाजिक व्यक्तिगत पारिवारिक सकल विषय एमक অর্থনৈতিক বিষয়েও ইসলাম আমাদেরকে সুষ্ঠু সুন্দর বিধান দিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানি সকলেই আল্লা রসুল সালি হুসালাম বলেন বোনিয়াল ইসলাম ও আল্লাহ শেহাদ আল্লাহ ইহা ইহ আদ রসুল্লাহ ও ইকা মিসহ ও ইতা ইজাকা ও সৌম রমদান ও হজিল্লাহ ইহারাম ইসলামের মূল ভিত্তি হল পাঁচটি প্রথম হলো এই সাক্ষ্য প্রদান করা আল্লাহ আল্লা সুবহানুয়া তালা ব্যতীত সত্যিকার কোনো মা নেই সাক্ষ্য প্রদান করা মুহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম আল্লা সবহান হুয়া তালার বান্দা ও রাসুর দ্বিতীয় সালাদ কায়েম করা তৃতীয় জকাত আদায় করা চতুর্থ রমদানুল মুবারকের সিয়াম পালন করা পঞ্চম বাইতুল্লাহিল হারামে হজ সম্পাদন করা সুপ্রিয় দর্শক শ্রোতা স্তম্ভের তৃতীয় রোকন হচ্ছে একজন সামর্থ্যবান মুসলিম কখনো জাকাতের কথা ভুলে থাকতে পারে না জাকাতের ক্ষেত্রে গুরুত্বহীন হতে পারে না তাই আসুন আমরা জাকাত সংক্রান্ত বিষয় একটু জেনে নেওয়ার চেষ্টা করি জাকাত শব্দের শাব্দিক অর্থ জাকাত অর্থ হলো বৃদ্ধি হওয়া জাকাত অর্থ হলো কল্যাণ জাকাত অর্থ হলো পরিচ্ছন্ন করা জাকাত অর্থ পবিত্র করা জাকাত অর্থ সংস্কার করা এগুলি শব্দিক অর্থ হিসাবে ব্যবহার হয়ে থাকে যেমন আল্লা সবহান বলেন সুরাতউবা একশো তো তিন নম্বর আয়তে বলেন খুদ্িম সদকু হিরু হুম ও তু জকি হিম বিহা তুমি তাদের মাল থেকে জাকাত গ্রহণ করো তুত হিরোহুম ও তু হিম বিহা যার দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে পরিচ্ছন্ন করবে সুপ্রিয় মুসলিম ভাইও বোনেরা জাকাত এর সব দিক অর্থ আমরা জানলাম জাকাতের পারিভাষিক অর্থ কি একটু জেনে নেওয়া দরকার জাকাত এর পারিভাষিক অর্থে বলা হয় হেসাতুন আলিম মখসুসিন ফি ওখিন মখসুসিনফু ফি জিহাতিন মখসুসীন হেসাত উন্কদ্দারাতুন একটি নির্দিষ্ট অংশ মেম্মা আলীন মকসু ওসিন বিশেষ পরিমাণ সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট খাতে ব্যয় করার নাম হচ্ছে জাকাত উদাহরণস্বরূপ একজন মানুষের কাছে স্বর্ণ রয়েছে তলে আট থেকে দশ বরি স্বর্ণ এর একটি নির্দিষ্ট অংশ চল্লিশ ভাগের এক ভাগ বা শতকরা আড়াই ভাগ এ অংশটুকু নির্দিষ্ট সময়ে অর্থাৎ কোন ব্যক্তির মালিকানাধীন যখন এই পরিমাণ স্বর্ণ এক বছর বারোটি মাস পূর্ণ হবে সেই নির্দিষ্ট সময়ে এর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ শতকরা আড়াই ভাগ হিসাবে নির্দিষ্ট খাতে দরিদ্র মিসকিন যে আটটি খাত রয়েছে সেই আটটি খাতে ব্যয় করার নাম হল জাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা জাকাত এর গুরুত্ব ও তাৎপর্য এবং হকুম বর্ণনা করতে গিয়ে আমরা কিছু বলতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম এর অনেক বর্ণনা দিয়েছেন আল্লাহ আল্লা সানা হুয় তালা করেনিমেও অনেক বর্ণনা দিয়েছেন আল্লা সুবাহানা যেমন বলেন সুরাবারা একশত দশ নম্বর আয়াতে আল্লা সুবহানা তালা বলেন ও আকিম কায়েম করো এবং আদায় করো আল্লাহ আল্লা সবহান করল ক্যারিমে অসংখ্য আয়াতে সালাত এর নির্দেশনা দিয়েছেন আর সালাতের নির্দেশনার সাথে সাথে তিনি জাকাতের কথাটিও স্মরণ করে দিয়েছেন কারণ মানুষের দৈহিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হলো সালাত মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে জাকাত এজন্য আল্লাহ আল্লা সানহাত সালাতের সাথেই জাকাতকে নিয়ে এসেছেন আল্লাহ বলছেন ও আকিম ও সালাত ও আত জাক তোমরা সলাাত কায়েম করো এবং জাকাত দাও আল্লাহ রাবুল আলমিন ভীতি প্রদর্শন করেও যেমন আল্লাহ আল্লা সবহানহাতা سورة توبار شو نمبر آياتي بولين والذين يكنزون الزهب والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم يوم يحما عليها في نار جهنم فتكوا بها جباههم وجنوبهم وظهورهم চৌত্রিশ ও পঁয়ত্রিশ গুরুত্ব সহকারে বলছেন আল্লাহ বলেন যারা স্বর্ণ এবং রৌপ্য সঞ্চয় করে রাখে আল্লাহর পথে তা ব্যয় করে না অর্থাৎ এর জাকাত আদায় করেন না আল্লাহ বলছেন ফাবাশীর হুমবে আদাহিন তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আজাবির সুসংবাদ দিয়ে দাও তিরস্কার করে বলছেন আল্লাহ আবুল আলমিন কারণ জাকাত যখন দেওয়া হবে না তখন তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহরও বলেন যেদিন জাহান্নামের আগুন দিয়ে সেগুলিকে উত্তপ্ত গরম করা হবে বিহা অতঃ্পর সেই গরম জিনিসগুলি দিয়ে স্বর্ণ ও রৌপ্য দিয়ে তাদের চেহারায় সেঁক দেওয়া হবে ও জনবুহুম তাদের পার্শ্ব দেশে তাদের পিঠে হা দামা কানাসুমলে এবং তাদেরকে বলা হবে এটাই হলো তোমাদের সেই সঞ্চিত সম্পদ যেটা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছ মা ফাদুকু কানাসমলে আং ফুম ফং যা তোমরা সঞ্চয় করে রেখেছিলে সেই সঞ্চিত সম্পদের তোমরা স্বাদ আজকে গ্রহণ করো প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লা সুবাহ যাকে পর্যাপ্ত পরিমাণ নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়েছেন এরপরেও যদি তিনি জাকাত না দেন তাহলে কঠিন শাস্তির সুসংবাদ তাকে নিতে হবে এ কঠিন শাস্তির তিরস্কারমূলক সংবাদ তাকে গ্রহণ করতে হবে এমনইভাবে আল্লা সুহানবুয়া তালা করিমে বিভিন্ন বর্ণনা দিয়েছেন অনরব হাদিসেও এসেছে সহিহুল বখারির হাদিসে প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবিনা আব্বাস রদি আল্লাহু তালা আনহু বর্ণনা করেন তিনি বলেন যখন নবী ইয়ামানে প্রেরণ করলেন তাকে বললেন কিতাব জেনে রাখো তুমি আহলি কিতাবদের কাছে যাচ্ছ সুতরাং ও আন্না মুায় এসেছে ফলিয়া কোন তোমার দাওয়াত হয় আল্লাহ সুবাহ একত্র দিকে তারপর বললেন যদি তারা তোমার এ তহীদ দাওয়া গ্রহণ করে নে তাহলে তুমি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ সুবাহ দিন ও রাতে পাঁচ অক্ত সালাদ ফরাজ করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এ পর্যায়ে সামান্য একটু বিরতির দিকে যাচ্ছি বিরতির পরেই আবার ফিরে আসব আপনাদের সামনে বাকি অংশটুকু আমরা আলোচনা রাখবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম বিশ্ব বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয়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 দেখুন মারামের হাদেশ শুধুমাত্র দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আবার ফিরে আসছি আমরা বিরতির পরে আমরা বিরতির পূর্বেই আলোচনা করছিলাম জাকাতের গুরুত্ব তাৎপর্য বোঝাতে একটি গুরুত্বপূর্ণ মুসলিম এর হাদিস তাহলে তৃতীয় পর্যায়ে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ সবহানা হুয়া তালা তাদের উপর সদকা তথা জাকাত এটিকে ফরজ করে দিয়েছেন সম্পদে তোমরা নেওয়া হবে তাদের ধনীদের সম্পদ থেকে এবং দেওয়া হবে তাদের দরিদ্র ফকির মিসকিন যারা রয়েছে তাদেরকে দেওয়া হবে যদি তারা তোমার কাছে জাকাতের নির্দেশ জাকাতের বিধান মেনে নেয় নেয়ারা ইমা আলিহিম তাহলে জেনে রাখো তুমি যখন জাকাত নিতে যাবে তাদের শুধু ভালো ভালো সম্পদগুলি বেছে নিও না সেগুলি থেকে বিরত থাকো অর্থাৎ জাকাত নেওয়ার সময় খারাপ থেকেও নয় এবং খুব ভালোগুলি থেকেও নয় বরং মধ্যমপন্থী সম্পদ থেকেই তুমি জাকাত তাদের কাছ থেকে নেবেল্লা রাসুলসাল্লাম আরো বললেন তুমি মজলুমের দোয়া থেকে বিরত থাকো অর্থাৎ মজলুমের দোয়া থেকে বিরত থাকো নেই হলো তুমি যেন কারো প্রতি না করো তোমার জুলুমে কেউ যেন মজলুম হয়ে তোমার বিরুদ্ধে দোয়া না করে সেক্ষেত্রে সচেতন থাকো কারণ আল্লা সুবাহ এবং মজলুম উভয়ের মাঝে আল্লা সুবাহানব তালা এবং মজলুমের দোয়া এর মাঝে কোনো আড়াল নেই আল্লাহ রাবুল্লাহ আলমিন মুসলিমের দোয়াকে সরাসরি কবুল করে থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতা হাদিসটি সহি বুখারির এক হাজার হাদিস এবং সহি মুসলিমের উনিশ নম্বর হাদিস যে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে জানিয়ে দিচ্ছে ইসলামের প্রথম বিষয় হলো ইমান তারপরে দ্বিতীয় বিষয় হলো সালাদ তৃতীয় বিষয় হলো জাকাত সুতরাং আমাদের জীবনে মনে রাখতে হবে কোরআন এর আলোকে সনার আলোকে এবং সমগ্র মুসলিম সমাজ এর ঐক্যমতের আলোকে সুপ্রতিষ্ঠিত হলো জাকাতের বিধান অতএব প্রতিটি মুসলিমকে তার সম্পদে এ জাকাত অবশ্যই আদায় করতে হবে এখানে আরেকটি বিষয় আমরা সতর্ক করতে চাই সে বিষয়টি হলো আজকে জাকাত এর গুরুত্ব ইসলামে কতটুকু রয়েছে আমাদের সমাজে সামাজিকভাবে আমরা যখন বলে থাকি সামাজিকভাবে বলতে গিয়ে আমরা বলে থাকি কালিমা নামাজ রোজা দিয়ে থাকি। নম্বর কি তাই কখনো স্মরণ করেছি ঘোষণা দিয়েছেন যেটি সহি আট নম্বর এবং মুসলিমে ষোলো নম্বর হাদিসটিতে এসেছে বনিয়াল ইসলাম ও আল্লাহ শেয়াদ আছে আল্লাহ ইহাম্ম ও ইকাম সালাতের পার্শ্বই হলো জাকাতের স্থান সালাত জাকাত এবং দুটো কাছাকাছি জাকাত সালাত থেকে দূরে নয় কিন্তু আজকে সামাজিক ভাবে আমরা কথা বলতে গিয়ে জাকাতকে একেবারে পঞ্চম স্থানে ফেলে দিয়েছি এটি কখনো ইসলামের বিধান নয় এভাবে ইসলাম বলেনি বরং ইসলাম বলেছে সালাতের পরেই হলো জাকাত আল্লা সুবাহানব তালা অসংখ্য আয়াতে সালাতের সাথেই জাকাতকে স্মরণ করেছেন অতএব আমাদের মনে রাখতে হবে ইসলামের গুরুত্বপূর্ণ বিধানগুলির মাঝে অন্যতম বিধান হল এ জাকাত এ জাকাত সালাত যেমন আদায় করা ফরজ জাকাতও ঠিক তেমনইভাবে আদায় করা ফরজ যেমন হাদিসে এসেছে রাসুল সাল্লাম বলেন আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে যুদ্ধ করতে মানুষের সাথে সংগ্রাম করতে তাদের বিরুদ্ধে তরবারি ধরতে যতক্ষণ না তারা ইসাদু আল্লাহ ই আলা মুহাম্মদ রাসুল্লাহ এই সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ সুহানহ ব্যতীত সত্যিকার কোনো মবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লা সুহান বান্দা ও তার প্রেরিত রাসুল দ্বিতীয় বিষয় ও ওমু সালাহ তারা সালাদ কায়েম না করে তৃতীয় বিষয় ওইউতু জকা তার জাকা তাদের না করে ততক্ষণ পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি তাদের বিরুদ্ধে তর বাড়ি ধরতে সব প্রিয় শ্রোতা আমরা যদি স্মরণ করি সেই প্রসিদ্ধ প্রথম খলিফা আবু বকরিয়াল্লাহাল আনহু রসুল সাল্লাহ আলী হুসাল্লামের ইন্তকালের পরে তিনি যখন খলিফা হিসাবে নির্বাচিত হলেন সকল মুসলিম সমাজ এক বাক্যে তাকে খলিফা হিসাবে মেনে নিলেন সেই আবু বকরদ্দিয়াল্লাহ আনহু সেই পরিবেশেই সেই মুহুর্তে তিনি বহু সমস্যার সম্মুখীন হয়েছিলেন সে সমস্যাগুলির মাঝে অন্যতম ও সবচেয়ে বড়টি সমস্যা ছিল কিছু মানুষ তারা মনে করেছিলেন যে রাসুল দেওয়ার বিধান তার অবর্তমানে জাকাত দেওয়ার বিধান নয় তাই আবু ওক্লাহ তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন বলেছিলেন্লাহ আল্লাহর কসম করে বলছি যে সালাত এবং জাকাত উভয়ের মাঝে পার্থক্য সৃষ্টি করে আমি তাদের বিরুদ্ধে এই তরবারি ধারণ করব। আবু ও করদি আল্লাহ তাল্লাহ আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন প্রাথমিক দিকে অমারিয়াল্লাহ তাল্লাহ আনহু আবু বকরিয়াল্লাহ আনহুর কথায় একমত হতে পারেননি কিন্তু পরে যখন তিনি বিষয়টি চিন্তা করলেন চিন্তা করে বললেন যে আসলে আবু বকরিয়াল্লাহ আনহু যেই সিদ্ধান্ত নিয়েছেন সেটি হলো সঠিক সিদ্ধান্ত কারণ সালাত ও জাকাত উভয়ের মধ্যে কোনো পার্থক্য করার সুযোগ নেই উভয়ের হুকুম যেন একই একজন ব্যক্তির উপর যেমনই হবে সালাত ফরাজ তিনি যদি সম্পদের মালিক হয়ে থাকেন আল্লা সুবহানা হুয় তালা তাকে যদি সম্পদ দিয়ে থাকেন সম্পদের উপযুক্ত পরিমাণ যদি তার হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে সেই সম্পদের জাকাত আদায় করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের জীবনে যেন আমরা আল্লা সুবাহানা হা তালাকে সন্তুষ্ট করার লক্ষ্যে পরিপূর্ণ ইসলাম আমাদের জীবনে মেনে চলার লক্ষ্যে আমরা সলাাদ যেমনিভাবে সঠিকভাবে আদায় করব। ঠিক তেমনিভাবে আমাদের সম্পদ যখন পরিপূর্ণ হয়ে যাবে তার নির্দিষ্ট পরিমাণে আমরা যেন আমাদের সম্পদের সেই সঠিকভাবে জাকাত আদায় করে আল্লাহ সুবাহানা হা তাল্লা সন্তুষ্টি অর্জন করতে পারি এবং সমাজে একটি ভারসাম্য আমরা রক্ষা করতে পারি কারণ সমাজে আল্লা সুবাহানা হুয়াতলা যেমনইভাবে দরিদ্র ব্যক্তি রেখেছেন তেমনইভাবে আল্লা সুহানা হুয়া তালা সম্পদশালী সচ্ছল ব্যক্তিদেরকেও রেখেছেন আল্লাহ রাবুলা আলামিন তাই এই বিধান জারি করে দিয়েছেন সমাজের সচ্ছল ব্যক্তিরা তারা অসচ্ছল যারা দরিদ্র যারা অসহায় যারা তাদেরকে তাদের সম্পদের যাকাত থেকে এবং সাধারণ দান থেকে সহযোগিতা দিয়ে তাদেরকে তাদের জীবন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য এই সহযোগিতায় এগিয়ে আসবে এটি হচ্ছে ইসলামের বিধান আমরা জানা আমাদের জীবনে আল্লাহ আল্লা সুবাহানাহ তালাকে ভয় করে আল্লাহ সুবাহানা হুয়া তালাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমরা জাকাত আমাদের নির্দিষ্ট সম্পদের ঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন সুপ্রিয়তা শুশ্রোতা আমরা একটু আগে যে একটি গুরুত্বপূর্ণ হাদিস বলেছিলাম সে হাদিসটি হলো সাহাবি পার্থক্য নেই একজন মুসলিম হিসাবে আপনার উপর যেমন সলাাত ফরজ একজন মুসলিম হিসাবে সম্পদশালী সামর্থ্যবান হিসাবে আপনার উপর ঠিক একইভাবে জাকাত ফরজ এটি ইসলামের একটি ফরজ বিষয় ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন ইসলামের একটি অন্যতম আবাদত যা কখনো এই ক্ষেত্রে গুরুত্বহীনতা এর কোনোই সুযোগ নেই এক্ষেত্রে অমনোযোগী হওয়ার কোনোই সুযোগ নেই কিন্তু আফসোস করে বলতে হয় আজকে আমরা অসংখ্য অগণিত স্বচ্ছল ব্যক্তিরা সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আমরা সেই সম্পদকে যেন কক্ষিগত করে রাখতে চাই সঞ্চয় করে রাখতে চাই আমরা যেন আল্লাহর পথে সম্পদের হক যেটি সেটি দিতে চাই না আসলে আমরা আয়াত শুনলাম আল্লা সুবাহান হতালা কত কঠিনভাবে নির্দেশনা জারি করেছেন যারা সম্পদ রৌপ্য এবং এই ধরনের শুধু স্বর্ণ রৌপ্যই নয় বরং আরও বিভিন্ন রকমের সম্পদ রয়েছে সেই সম্পদের মালিক আল্লাহ আল্লা সুবাহান হতালা যাদেরকে করে দিয়েছেন তারা এই সম্পদ থেকে সঠিকভাবে সঠিক নিয়মে যদি আল্লাহর পথে ব্যয় না করে থাকে জাকাত যদি না দিয়ে থাকে তাহলে অবশ্যই তারা কখনো সফল হবে না এর শাস্তি তাদেরকে তাদের জীবনে ভোগ করতে হবে তাদের জীবনে এ শাস্তির অধিকারই তাদেরকে হতে হবে আল্লাহ আলমিনের জন্য নবী সাল্লাম আলিম তাদেরকে সুসংবাদ দিয়ে দাও কঠিন শাস্তির সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ আল্লা সুবাহাকে ভয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুনিয়ার জীবন আমাদের স্থায়ী জীবন নয় আসল সুখের থেকে বাঁচার লক্ষ্যে আমরা যেন সঠিক ভাবে नाम करो ए जो विशुद्ध कर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 रोबार मंगलवार और शुक्रवार रत एगारोट्रचार सकाल दस टाय बांगे बांगल्